মানবতার সমাধান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 सम्मानित सूदी और दर्शकवृंद अपन प्रिय टेलीविसन पीछी बांगलार पक्षे आगत और शुभेच्छा और मुबारकबाद जाना शुरू करते जाठान और आजकल निर्वाचित विषय हे बर्तमान समय अत्यंत जुगोपुरी विषय से हल विवाह संक्रान्त जरूरी मसाला मसाइल এই পর্বে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলেম ওয়ালামাদেরকে তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হব অথপর আমরা আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমার ডানে যিনি উপবিষ্ট আছেন তিনি হলেন শেখ ইউসুফ আব্দুল মজিদ ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এরপর আমার বাঁদিকে বসে আছেন জনাব শেখ আমান উল্লাহ সাহেব আপনাকে অন্তত ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেও মেহমান জানাব শেখ সৈফুদ্দিন বেলাল মাদানি ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা জানি যে মানুষের জীবন কয়েকটি ধাপে ধাপে পরিপূর্ণ জীবন এই সংসারে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বিবাহ এবং বৈবাহিক জীবন একটি পবিত্রময় জীবন এই জীবনের প্রয়োজনীয়তা অত্যধিক এবং এই বিষয়ে নানাবিধ মাস আল ও মাসাইলের জটিলতাও রয়েছে সেগুলি নিয়ে যুগোপযোগী আলোচনা একান্তই প্রয়োজন আজকে কিন্তু আমরা সে বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি এবং আমরা চেষ্টা করবো এই আলোচনাটি প্রাণবন্ত করে তুলতে এবং আমাদের ও কি বুঝে সালামুমুল্লাহ আমরা। পৃষ্ঠি বাংলার পক্ষ থেকে দূরেরও কাছের সমস্ত শ্রোতা ও দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমরা যে আলোচনা শুরু করেছি মহান রব আদ আলামিনের দরবারে আমরা দোয়া করি যে এ থেকে ইনশা আল্লাহ উপকৃত হব এবং এ দ্বারা আমাদের যে পারিবারিক বন্ধন এই বন্ধনকে আমরা সুন্দর করে সাবলীল করে ভালোবাসা এবং আন্তরিকা আন্তরিকতার মাধ্যমে আমাদের এই প্রকৃত এই বন্ধনের যে উদ্দেশ্য মহত্ত্ব সেটা আমরা আজকে বুঝবো এবং সে অনুযায়ী আমাদের জীবনে আমরা এগে যাব ইনশাল্লা চমৎকার প্রশ্ন যে বিবাহ বলতে আমরা কি বুঝি আসলে শরীয়তের পরিভাষায় বিবাহ বলা হয় যে স্বামী স্ত্রীর উভয়ের একে অপরের এক বন্ধন শরীয়তের মাপকাঠিতে বৈধ নিয়মে এবং পন্থায় যার মাধ্যমে একে অপরের একে অপরকে ভোগ করা একে অপরের সঙ্গে মিলন একে অপরের সঙ্গে নিজের যে প্রয়োজন এটাকে খুব ভালোবাসা এবং আন্তরিকতার সঙ্গে পূরণ করার এক সুন্দর চমৎকার একটা আল্লাহ রব্বুল্লা আলমী যিনি আমাদের এই চাহিদা দিয়েছেন জি ধন্যবাদ আপনাকে শরীয়তের একটা পবিত্র বন্ধন হচ্ছে যে স্বামী স্ত্রীর পরস্পরের এই মিলনের সুবর্ণ সুযোগ করে দেওয়া আমি ফিরে আসছি প্রসঙ্গে জনাব শেখ আমানুল্লাহ মাদানী আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি ধন্যবাদ দূরের ও কাছের শ্রোতা ও দর্শক মন্ডলীকে আল্লাহ প্রশংসা এবং নাবিসাল্লাহামের উপরে দরুদের পরে চমৎকার একটি প্রশ্ন যে আল্লাপাক বলেছেন যে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে মোহাব্বত এবং রাহমা আসলে আমরা কোরআনের আয়াতটা ব্যাখ্যা করলে দেখি যে আসলে মানুষের জীবনের যত ক্লান্তি এবং কষ্টক্লেশ থাকে বাড়িতে গেলে সেই কষ্টক্লেশ দূর হয়ে যায় এমনকি আমরা আমাদের পরিভাষায় স্ত্রীদেরকে বেগম বলে থাকি বেগম এটার একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে বেগম যেখানে গেলে গাম দূর হয়ে যায় গাম মানে চিন্তা যেখানে গেলে চিন্তা দূর হয়ে যায় তো সে তিনি হলেন বেগম তো বেগমের কাজ হলো স্বামী সারা দিন পরিশ্রান্ত ক্লান্ত থাকবেন বাসায় আসার পরে তার কাজগুলি গুছিয়ে দিবেন এবং তাকে হাসি মুখে বরণ করবেন বরণ করে তার চিন্তা আগামীতে কাজ করার জন্য তার চিন্তার দিগন্ত উন্মোচন করবেন এটা তার কি চমৎকার কথা তাসকুন ওখানে আরেকটা একটা কথা আমি বলতে পারি সুকুন শব্দের অর্থ হলো যেখানে গিয়ে মানুষ থেমে যায় মানুষ সারাদিন দড়াদৌড়ি করার পরে যেখানে এসে মানুষ থেমে যায় ওটাই হলো লিতাসকুনু ইরাইহা ওখানে এসে মানুষ শান্ত হয়ে যায় আর মামাদ্দা ও রাহমা এটাও একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে অপরিচিত একটি ছেলে একজন ছেলে এবং অপরিচিত একজন মেয়ে দুইজন বিবাহ সাধীতে বন্ধনে আবদ্ধ হলো হঠাৎ করে এক মাসের মধ্যেই দেখা গেল কি এক আন্তরিকতা এই যে মহাব্বত এবং ভালোবাসা এবং পারস্পরিক পারস্পরিক যে দয়া এবং মায়া স্নেহ সৌহার্দ্য आल्लाबुल आलम तरफ थे देव एक दया अंश आल्लापा जो दया के भाग कर निरानबे भागे तरह एक भाग अभी तमाम पृथ्वी समस्त मखलुकत समस्त जामायत और नवैत पशुपाखी एम कि पाथर भल्लापा आकर्षण दिए आल्लापा लोहार मध्य आकर्षण दिए लोहा चम्बुक के आकर्षण कर ओहूत पहाड़ नबी के भलोबासत नबी ओहूद पहाड़ के भलोबासतेंटी मरा खेजुर ग আমরা বলি ওহাব্বত থেকে এবং রাহমা প্রেমের সাথে রহমতের সম্পর্ক বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন উল্লেখ করেছেন যে স্বামী এবং স্ত্রী এরকম মৌলানা বলেছেন যে অপরিচিত একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের ভিতরে অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হয় বাবা দা এটাই এবং এটা এটা আল্লাহ পাকের কুদ্রতের বহিঃপ্রকাশ যে মহান রবাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন নারী পুরুষকে সৃষ্টি করেছেন এবং কেউ কাউকে চিনেন না সহসায় যখন বিয়ে বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান তাদের মাঝে যে একটা নিদর্শন যেরকম আল্লাহ আল্লাহ বলে কারণ চিন্তাশীল মানুষের জন্য এর ভিতরে নিদর্শন রয়েছে ধন্যবাদ আমরা একটু সাইফুদ্দিন সাহের কাছে ফিরে এলাম বিষয়টা নিয়ে আমরা লক্ষ্য করছি যে প্রে একটি বয়সন্ধিকালে মানুষ উপভোগ করে কিন্তু মানুষ যত বৃদ্ধ হয় বয়স বেশি বাড়ে স্বামী স্ত্রীর তত আরো দেখি ভালোবাসা ঘনীভূত হয় আচ্ছা এটার সাথে কি সেই রহমত শব্দের কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন যে আল্লাহ সেখানে মানে যৌবনের সে উচ্ছ্বাস পার হওয়ার পরেও সেখানে আল্লাহ আরো বেশি অধিক মহাব্বতের বন্ধু নেতাদেরকে আবিষ্ঠিত করে রেখেছেন সেটা কি সেই রহমতের গুণের বদলে বলে আপনি মনে করেন আসলে আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে যদি আমরা দুইটা রশি বা দড়ি এক জায়গায় বেঁধে দিই আর দুই দিক থেকে টানতে থাকি দেখবেন যত টানবেন তত কিন্তু গিরাটা বেশি মজবুত হবে এই কিন্তু বৈবাহ বন্ধনকে আরবিতে আখদ বলা হয়েছে আগদ মানে একটা অপরের সঙ্গে গিরা বেঁধে দেওয়া তো একটা নারী এবং একটা পুরুষের সঙ্গে যখন একটা সম্পর্ক বেঁধে দেওয়া হয় আর দুইজনের এই দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে চলাফেরা করতে গিয়ে এটা যত টানাটানি হয় তত মজবুত হতে থাকে আর এখানেই তখন সৃষ্টি হয় ভালোবাসা এবং দয়া এবং নিঃসন্দেহে মানুষের একে অপরের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক রয়েছে একটা অর্থনৈতিকভাবে হতে পারে ভালোবাসা সামাজিক কারণ হতে পারে কেউ কারির কাছে কিছু চাওয়া পাওয়া বা কেউ কারোর প্রতি চান কিন্তু স্বামী স্ত্রীর মাঝের ভালোবাসা সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যে কথা বলেছেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা দেখতে পাই এটা কিন্তু অন্য কোন বন্ধনের মধ্যে পায় একমাটা তো আসলে অসহায় মানুষের জন্য দরকার তো যখন মানুষের বয়স বেড়ে যায় তখন একে অপরের প্রতি অসহায় হয়ে পড়ে ওই বৃদ্ধ স্বামী সেই অসহায়ের মতো স্ত্রীর দিকে তাকিয়ে থাকে ওই বৃদ্ধা স্ত্রী সেই তার স্বামীর দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই সময় রহমত ছাড়া দয়া ছাড়া একে অপরকে বরণ করবে না কারণ ওখানে তো কোনো আকর্ষণ নেই ওখানে তো কোনো স্বার্থ নেই निसस्थ भावे एके अपर के भलोवसा था जार ही फले आल्ला मामादा रहमा प्रेम प्रीति बरण करुति वृद्ध स्वामी मुमूर्ष अवस्थाय कें बेड़ी जाए रुहूटा बेड़ी जाए रत हासपत् स्वमी हतभागिनी और महिला बसे आल्लाह अकबर एट आसले सत्यार अर्थे आल्ला দয়া এক অনুপম নি দর্শন ছাড়া এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি তৎক্ষখনে আপনারা আমাদের সাথে থাকুন পুনরায় ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানে ম্যারেজ অর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 और नहीं, नहीं रात और Quran, एक्टा <juntoseding> <mood> महा महा अल कुर हिदायत करोस्ट मडार्न बुक सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिस ছোট্ট বিরতির উপর ফিরে এলাম আমাদের প্রাণবন্ত আলোচনায় সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত আলোচনা আপনাদেরকে পুনরায় স্বাগতম হ্যাঁ আমরা কিন্তু এটা স্পষ্ট আল্লাহ নিদর্শন একটি স্পষ্ট নিদর্শন এই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আল্লাহ রবুল্লাহ আলম সেটা করেছেন যেন লিতাস যেন লিত ইলাইহা আল্লাহ আকবার আচ্ছা এখন আমরা যে বিষয়টা আলোচনায় যাব আমাদের প্রতিপাদ্য বিষয়ে যেহেতু বিবাহ একটি স্পষ্ট যেখানে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আমরা এই পর্বে আলোচনায় আসতে চাচ্ছি যে ইসলামে বিবাহের গুরুত্ব বা হেকমত বলতে কি বোঝায় এ ব্যাপারে আমরা আহ জানাব শেখ সাইফ উদ্দিন বেলাল মাদানি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ কর সত্যিকারে বলতে কি যে বৈবাহিক সূত্র বা সম্পর্ক যেটা আমাদের এটা তো নিঃসন্দেহে যে মহান রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে কিসের মাধ্যমে আমার এই সৃষ্ট বা আমার এই বান্দা তার চাহিদা পূরণ করবে সেটা শারীরিক হোক মানসিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক ভালোবাসার দিক হোক যার ফলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সম্পর্কটাকে এই একে অপরের সঙ্গে যে বন্ধনটা একটা বৈধ সম্পর্ক করে দিলেন কারণ আজ আমরা জানি যে এই বৈধ সম্পর্কের মাধ্যমে দেখা যায় স্বামী স্ত্রীর মাধ্যমে ভালোবাসা বাড়ে শারীরিক সুস্থতা বাড়ে এবং সৌন্দর্য বাড়ে কিন্তু এর বিপরীত অবৈধ যে পন্থাগুলি আজ সমাজে প্রচারিত আছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের মহা রোগের সৃষ্টি হচ্ছে তো এই যে মহান মহানব্বল আরামিন এটাকে শুধুমাত্র মানে আমাদেরই নয় বরং তার সবচেয়ে যে প্রিয় বান্ধা যারা নবীর অসুলদের এটাকে সুন্নত করে দিয়েছেন মানে অতি প্রাচীন সুন্নত বৈধ করা হয়েছে এখানে একাধিক হিকমত রয়েছে একাধিক এর উদ্দেশ্য রয়েছে তার মধ্যে প্রথম যেটা হলো যে একটা পারিবারিক সামাজিক বন্ধন সৃষ্টি করা দেখা যায় যে একজন অপরিচিত ছেলে আর একজন অপরিচিত মেয়ে দুইজন দুইটি বংশের মধ্যে বা দুই ছেলের মধ্যে কোনোই পরিচিত ছিল না বা দুইটা বংশের মধ্যে দেখা যাচ্ছে যে বিবাহের কারণে আরেকটি গ্রাম অন্য একটি গ্রামের সঙ্গে একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির সঙ্গে এবং দুইজনকে কেন্দ্র করে এদের বাবা মা আত্মীয় স্বজন ইত্যাদি সবাই বিরাট একটা আপোষের মধ্যে যে সামাজিক বন্ধন সৃষ্টি হচ্ছে তো সামাজিক বন্ধনের একটা বিরাট সুযোগ এই বিবাহের মাধ্যমে এছাড়া আরও কারণ হচ্ছে যেখানে যে একজন মানুষ একজন পুরুষ এবং একজন স্ত্রী একজন নারী একজন পুরুষের এদের যে আপোষের মধ্যে জীবন সুন্দর করার জন্যে তাদের যে বিভিন্ন প্রয়োজন রয়েছে একে অপরের তার মধ্যে সেটা জনপর পূরণ হতে পারে সেটা অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে একে অপরকে আপনার সাহায্য করার ব্যাপার আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা হচ্ছে যে বিবাহের একটা পবিত্রতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটা হচ্ছে যে একটি সুন্দর পারিবারিক জীবন মানে এটা সামাজিক জীবনটাকে সুন্দর করে গড়া এক এলাকার সাথে আরেক এলাকার সম্পর্ক এক জাতির সাথে আরেক জাতির সম্পর্ক কিভাবে মধুর সম্পর্ক হয় যেমন গ্রাম দেশে কথা আছে শ্বশুরবাড়ি মধুর হারি সেটাই হয়ে থাকে কিন্তু আমি প্রসঙ্গে ফিরে আসি জানাব শেখ আমানুল্লাহ আমাদানি সাহেবের কাছে যেটা হলো আমরা জানতে পারি বিবাহের অন্যতম একটি হ্যাকমত হচ্ছে উত্তম উপায় আপনার বংশ বিস্তার उत्तम उपा वंश विस्तार कर धन्यवाद नबी सल्लाहम ए प्रसंगे बोलें प्रसंगे बोलें तुम्हरा विवाह कर मायबी स्त्री जरा अदिक बाचा दानकारी अद्चा दानकारीन दान कारण किया मत मैदान नबी सल्लाह आलिम बसी उम्मत नहीं आल्लर का गौरव करबे देखा जे रब्भी हबली जे जा वंश विस्तार एक विषय आब्राहिम आला सल्लम रब्बी हाबली मिन असलीहन फबर शार्नाबी गोलाम हालीम तो वंश विस्तार एक विषय और एक विषय हल्के पिता माता जख असहाय तक सन्तान थकले तरह अनेकटा सहयोगता है प्रश्न हिले এই বংশ বিস্তার করা এটা মানুষের স্বভাব জাত আল্লাহরবুল্লাহ আলমিন সেবাবই তৈরি করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে বংশ বিস্তারের উপায় সমূহ মধ্যে শ্রেষ্ঠতম এবং পবিত্রতম উপায় হচ্ছে বৈবাহিক জীবন এটাই তো পবিত্রতম উপায় সে কারণেই এই পবিত্র উপায়ের মাধ্য দিয়ে পবিত্র উপায়ের মধ্য দিয়ে ভালো সন্তানটা বেরিয়ে আসবে এবং এই সন্তানগুলি দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে সে কারণে বিবাহ বন্ধন কে অনুমোদন করেছেন আর বিবাহ বহির্ভূত য ধরনের নারী পুরুষের সম্পর্ক হতে পারে সেটাকে আল্লাহ তালা হারাম করেছেন স্পষ্ট ভাষায় আল্লাপা কোরআনের সাতকরমা তোমরা কখনো জেনার নিকটবর্তীও জিও না জেনা মানে হচ্ছে যে বিবাহবন্ধন বহির্ভূত নারী পুরুষের অবৈধ সম্পর্ক বিয়ের মাধ্যমে যে সন্তান আসে সেটা সন্তান লাভে বিয়েটা শ্রেষ্ঠ উপায় নয় এবং একমাত্র উপায় যার মাধ্যমে আল্লাহ অনুমোদন দিয়েছেন তোমরা আচ্ছা এবারে ফিরে আসছে আমরা জানাব শেখ সাইফুদ্দিন বেলালের কাছে বিষয়টা হচ্ছে যে এটাই উত্তম ওসিলা। তাহলে বোঝা গেল যে এর বাহিরেও ওসিলা আছে তাই না একথা এখানে বুঝা যাচ্ছে না যে বিভিন্ন দেশে আমরা জানতে পারছি যে বৈবাহিক সম্পর্কের বাইরে এসেও মানুষ কিন্তু সন্তান নিচ্ছে তাহলে ওই সম্পর্কটি কতখানি যৌক্তিক এবং অযৌক্তিক বিষয়টার প্রতি আপনার একটু দৃষ্টি কামনা করছি নিঃসন্দেহে শেখ ইউসুফ সাহেব যে আমাদের বলছেন যে বৈবাহিক সূত্রের শরীয়তের যে বন্ধন একটা সুন্দর নিয়ম আমাদের দিয়েছেন এর ব্যতির যতগুলি মানে সন্তান জন্মের বা লাভের বা এ বংশ বিস্তারে যে কারণ দিকগুলি রয়েছে সবগুলিকে কালা বলে হারাম করে দিয়েছেন কারণ এই হারামের মাধ্যমে আমাদের বংশ পরিচয় নষ্ট হবে যেরকম শরীরতের পাঁচটা জিনিসকে হেফাজত করা অত্যন্ত গুরুত্ব সহকারে মানে তাগিদ দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো কি বংশের যে বংশের যে সিলসিলা এ যে ধারাবাহিকতা এটাকে মজবুত রাখা যখনই অবৈধভাবে এটা সম্পর্ক হবে তখন কিন্তু আপোষের মধ্যে কোনো ভালোবাসা বা একে অপরের জন্য থাকে না যার ফলে দেখা যায় যেটা আমরা পেপার পত্রিকায় দেখি যা উচ্চ বা দেশগুলিতে দেখা গেছে যে বাচ্চাকে জালিয়ে দিয়ে ইন্সুরেন্স করে তার পয়সা দিয়ে খাচ্ছে কারণ তার ওই বাচ্চার উপরে কোনো মায়া মমতা নেই কার আসল সেটাও পাওয়া যাচ্ছে না জি তাতে করে বংশের যে ইটা মানে পরিচয়টা হারিয়ে ফেলতেছে ছেলে জানে না তার বাবাকে মা এখন দেখা যায় যে সন্তানরা অসহায় হয়ে মার ঘরে এরা লাইত পায়ত হচ্ছে মা যদি চাকরি বাকরি করে এদেরকে রেখে দেওয়া হচ্ছে কোথায় আপনার ওই এতিমখানাতে বা বিভিন্ন জায়গাতে তো এই যে এর মাধ্যমে বংশ বিস্তারে সুন্দর একটা নিয়ম যেখানে ছেলে এবং মেয়ে বাবার সেন্হ এবং মার ভালোবাসা উভয়ই নিয়ে বাচ্চাটা একটা সুন্দর জীবন গড়ে উঠবে তার যখনই অবৈধ সম সম্পর্কের মাধ্যমে আসবে তখন হয় বাবার কাছে বা মার কাছে বা হয় দাদার কাছে নানার কাছে মানুষ হবে যার ফলে সে ভালোবাসা থেকে বঞ্চিত হবে আমি এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমি জানাব শেখ আমান মাদানী সাহেব অনুরোধ করার চেষ্টা হলো যে আমরা জানি যে রসুল্লাহ হারাম করে দিয়েছেন বংশ গোপন করতে দেখা যাচ্ছে যে নিজের পিতৃ পরিচয় বাদ দিয়ে অন্যের পরিচয়ে সে কিন্তু পরিচয় যদি দে এটা শরীর কঠোরভাবে আপত্তি করেছে এবং অন্যকে পিতা বলতে আপত্তি করেছে তাহলে এখানে কি বুঝা যাচ্ছে সম্পর্কে বোঝা যাচ্ছে যে বংশ রক্ষা পবিত্রতা পবিত্র একটা দায়িত্ব এ ব্যাপারে আপনি কিছু নির্দেশনা দিলে ধন্যবাদ বংশ রক্ষা করা এটা পবিত্র একটি দায়িত্ব এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে যে ছেলের বংশ পরিচয় নেই তার দায়ভার ভার কে নেবে দায় কে নেবে পিতা যদি থাকেন তাহলে পিতা দায় ভার নেবেন তো এই কারণেই দেখা যাচ্ছে যে বংশ বংশপরিচয় এটা দেওয়াটা খুব জরুরি বিষয় শুধু তাই নয় এর মধ্যে একটা দুঃখজনক ব্যাপারও আছে যখন আমি আমার পিতাকে পিতা না বলে অন্য কোন ধনাঢ্য ব্যক্তি যেটা জাহিলিয়তে জামানায় চালু ছিল অন্য কোনো ধনাঢ্য ব্যক্তি অথবা অন্য কোনো ফেমাস কোন ব্যক্তিকে যদি আমি পিতা হিসাবে বলি এমন কি আমি দেখেছি যে অনেক সময় পিতার সামনে যদি নিজের আদরে সন্তানটাকেও আব্বা বলে ডাকা হয় তো বেচারা দারুণ কষ্ট পায় তো কাজেই সেক্ষেত্রে ইসলামী শরীয়ত এখানে আমাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ধন্যবাদ আপনাকে এখন আমরা আলোচনায় যাব বিবাহের অন্যতম একটি ঠিকমত বা অন্যতম একটি দিক হচ্ছে পবিত্র বা সুন্দরতম একটি পরিবার গঠন করা এর মাধ্যমে পবিত্র পরিবার গঠন করা এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি ইসলাম আমাদেরকে পরিবার গড়ার জন্য তাকিদ দিয়েছে যুবকদেরকে বিয়ে করবার জন্য উদ্বুদ্ধ করেছে এবং সেক্ষেত্রে স্বামী স্ত্রী তাদের বৈবাহিক জীবন তার মূল লক্ষ্য একটা ইমানে পরিবেশ গড়া একটা পরিবার গড়া এবং সেক্ষেত্রে যুবকদেরকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে জীবন যৌবন হেফাজত করবার জন্য দৃষ্টি হেফাজত করবার জন্য এবং রসুল করিম সাল্লি রসলি স্পষ্ট হাদিসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বিয়ে করার জন্য শ্রেষ্ঠ নারী হচ্ছে যে নারী দিনদা তুন কাহুলমার আতুলি আর বাইন ধন্যবাদ জানাব শেখ হাব্দুল মজিদে আপনাদেরকে মোবারক জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি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 IRFI, उ रोड बर्मिंग एक तीन दु तीन शून्य Iban, GB49, SORT CODE, उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठ मेल कर